खाँचन ए रखम जालियाती अर्थ उपार्जन हराम ता भक्षण कर लेरपक्ष क्षतिग्रस्त है प्रकृत हकदार निज हक वंचित दुखर विषय जमन जाल जोाचुरी खावर लोक समाजे वर्तमान से कथा अपन दो चार्टे उदाहरण पेश करब मदरसार सदका जकत আদায়কারীরা আদায় করতে গিয়ে পঞ্চাশ টাকাকে 5 টাকা আর পাঁচ কেজিকে পাঁচ টাকা বানা এই কথা বারবার বলছি কিন্তু বিষয় ভিত্তিক হিসাবে আমাদের বিষয়ে পর্যভুক্ত বলে আমরা বলতে বাধ্যই হচ্ছি সুতরাং এই পর্যায়ভুক্ত বিষয়গুলোকে আপনারা খেয়াল করবেন যারা শুনবেন তারা ধারাবাহিকভাবে তো শুনবেন না বিভিন্ন সময়ে শুনবেন এই হিসাবে অনেক কথা বারবার আসছে সেটা কিন্তু আমাদের জালিয়াতি বা আমাদের যে বিষয় সেই বিষয়ের সাথে সম্পৃক্ত বলে আমরা বলতে বাধ্য হচ্ছি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 আপনার নামে পাসপোর্ট হচ্ছে না আপনি একটা জাল পাসপোর্ট বানালেন জাল পাসপোর্ট বানানো যায়জ না নাজায়েজ। যায়জ সেই জাল পাসপোর্ট বানিয়ে আপনার নাম আব্দুল হাকিম কিন্তু আপনি আব্দুর রহিম বানালেন দিয়ে সেই পাসপোর্ট দিয়ে হজ করে এলেন আপনার হজ হবে না হবে না আপনার হালাল টাকা আপনার সব কিছু ফিটফাট খালি সমস্যা হচ্ছে পাসপোর্টটা পাসপোর্টটা নকল বানিয়ে আপনি গেলেন কিংবা নকল ভেষাতে গেলেন কিংবা ভাবে গেলেন কিংবা চুরি করে গেলেন তাহলে আপনার হজটা হবে না হবে না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 তখন কি করলো বন্ধুকে পাঠিয়ে দিলো বর্তমানে পরীক্ষা দিয়ে আসে মোট কথা এইসব জালিয়াতি ইসলামে বৈধ নয় তারপর পরীক্ষায় চিট করে পাস করা দেখেছেন পরীক্ষার তাবিজ পরীক্ষার তাবিজ হাতে গুটিয়ে কোথাও গুটিয়ে আল্লাহ কোথা কোথা না রেখে মানুষ প্রশ্ন দেখে আর ফটো চিট খুলে এইভাবে লিখে থাকে দেখে দেখে দেখে দেখে লিখে দিল গিয়ে পরীক্ষায় পাস এইভাবে বড়ো বড়ো মমতাজুল মোহাদ্দেশিন হচ্ছে বড় বড় কলেজের ছাত্ররা বড় বড় ডিগ্রিতে পাস করছে চিট করে। নকল করে এই এইরকমভাবে সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে জালিয়াতি এবং এই জালিয়াতি ইসলামে বৈধ নয় বৈধ নয় এইভাবে চাকরি নেওয়া আর বৈধ নয় কোনো শিক্ষকের বৈধ নয় যে সে এই নকল দেখে চুপ থাকা অনেক সময়ে শিক্ষক যে ছাত্র নকল করছে কিন্তু কিছু করে না চোক্কাণ করে না জানি না কেন তার কোনো স্বার্থ আছে ঘুষ খেয়েছে। অতব ভাবছে পাস করতে পারবে না পাস করে যাক স্কুলের নাম হবে ইত্যাদি যাই হোক যে কোনো কারণে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তিনও সমদহে অন্যায় করছে আপনি দেখে অন্যায় সহ্য করছেন এরকম কেন ঘৃণা যখন আসবে তখন তারও ওপরে ঘৃণা আর তোমারও জন্য ঘৃণা তুমি অন্যায় দেখে চুপ থাকবে এটা বৈধ নয় অভিজ্ঞ ব্যক্তিকে ইন্টারভিউতে বসিয়ে নিজে চাকরি নেওয়া চাকরির ইন্টারভিউ কল হয়েছে তখন আপনার নামে একজন অভিজ্ঞ লোককে ইন্টারভিউতে বসতে দেওয়া হচ্ছে সে ইন্টারভিউ দিয়ে আসছে তা পাশ হয়ে যাচ্ছেন চাকরিতে জয়েন করার সময় যাচ্ছে কে বন্ধু অনেক সময় স্কুল কলেজ বা মাদ্রাসার ছাত্রদেরকে এক একটি বিষয়ে গবেষণামূলক প্রবন্ধ বা বই লিখতে আদেশ করা হয় অনেকে তা নিজে লিখতে না পেরে অর্থের বিনিময়ে অপরের নিকট লিখিয়ে নেয় আপনি পারছেন না আপনি পয়সার বিনিময়ে একজনকে লিখিয়ে দিলেন অনেক সময় লিখে আনতে বলা হয় বাপ শিক্ষিত বাপ লিখে দিল মা শিক্ষিতা মা লিখে দিল এরকম করে ছাত্রকে কোন রকম নম্বর দিয়ে দেওয়া পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া এসব এক এক প্রকারের ধোকাবাজি এবং জালিয়াতি যারা লিখে দেয় তারা ওই ছাত্রদের ক্ষতি করে এবং কর্তৃপক্ষকে ধোকা দেয় ছাত্রদের ক্ষতি হয় না হয় না যারা নকল করে পাশ করে তারা আসলে আত্মহত্যা করে তারা নিজেরা নিজেদের কোনো জ্ঞান বুদ্ধি নেই নিজেরা পড়াশোনা করে না নিজেরা অলস আর অলসের মাথায় শয়তানের বাসা সে শয়তানই করে বেড়ায় সারা বছর কুড়িমি পড়াশোনা করে করেনি যে পয়সা দিয়ে একজনকে কোনো রকম করে কিমা নকল পারছি দেয় তো নিজের কি থাকলো তার নিজে বোকাকে বোকাই থেকে গেল। নিজের ক্ষতি নিজে করে আর কর্তৃপক্ষকে ধোকা দেয় আর তারই জন্য এটি অন্যায় কাজের সহযোগিতার সামিল সুতরাং তাদের যারা পয়সা এইভাবে কামায় যারা পয়সা নিয়ে লিখিয়ে দেয় তাদের অর্থ কিন্তু হালাল নয় স্কুল বা মাদ্রাসার অর্গানাইজ করতে গিয়ে পুরোনো দশ বছরের হাজরি নকল খাতা তৈরি করা হয় এবং তা সরকারের কাছে শো করা হয় পেশ করা হয় কি মনে করেন অর্গানাইজ করছেন দু বছর থেকে আর আপনি হাজরিতে দেখাচ্ছেন ক বছরের দশ বছর ২০ বছর চলছে আপনারা করে আসছেন যাতে করে আপনাদের মাদ্রাসা বা আপনাদের স্কুল অনুমোদন পায় এই যে জালিয়াতে আপনি করলেন দু বছর কাজ করে দশ বছর দেখালেন এটা জালিয়াতি না বিশাল বড় জালিয়াতি কিন্তু সরকারকে ধোকা দেওয়া খুবই সহজ পাবলিক সাথে আছে আপনার যে স্কুল করছেন বা মাদ্রাসা করছেন তার হত্যা কর্তা যারা আছে তারা আপনার সহযোগিতা করছে এই হিসাবে আপনাদের জালিয়াতে সহযোগিতা করছে আর জালিয়াতি জালিয়াতি সেটা কোনো দিন বৈধ হতে পারে না চাহ সরকারের সাথে চায় পাবলিকের সাথে সামান্য বিরতির পর আবার আপনাদের কাছে এসে বাকি কথা বলবো সাথে থাকুন কাছে থাকুন সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের প্রকল্প মেনে চলা চেতনা দিয়েছেন আল্লাহর শরীয় বাইরে যাওয়ার সুযোগকে রক্ষা করার জন্য আল্লাহ তেনে ইসলাম দিয়েছেন এটা বড় শহরের ভিতরে মানুষের কল্যাণ মিলিত রয়েছে ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপনেতা বিন মহসিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মদনী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হুসেন হারুন হোসেনের উপস্থাপনায় अन्य गुणावल देख अनुष्ठान माना दुनिया रात साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेल टी বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকান করে এটি প্রজ্ঞাপন কেতাল কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় प्रिय दर्शक मंडल बहु मानस आज जरा जालियात मध्यमेजे डिग्री कर ব্যবসা করে ইত্যাদি সুতরাং জালিয়াতি ইসলামে বৈধ নয় কোন মুসলিম জালিয়াতি করতে পারে না কোনো কিছু নকল করতে পারে না কাউকে ধোকা দিতে পারে না এ প্রসঙ্গে আপনাদেরকে বিভিন্ন উদাহরণসহ কিছু কথা বলছিলাম আর তার মধ্যে এমন একটা কথা প্রতিষ্ঠানের বা মালিকের মাল কিনতে গিয়ে রসিদে বেশি লিখিয়ে কম অর্থ দিয়ে বাকি নিজে পকেটে ভরা মালিক আপনাকে মাল কিনতে দিয়েছে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 আপনি গাড়ি চালাচ্ছেন মালিকের গাড়ি কিংবা সরকারের গাড়ি আপনার এক কোনো জায়গায় গেছেন তেলের দরকার নেই তেলটা হয়তো সাপ্লাই করে দিলেন কিংবা তেল ভরা দরকার নেই আপনি ভাউচার বানিয়ে কোথেকে থেকে এলেন বললেন আমি তেল ভরেছি ভুয়ো ভাউচার বানিয়ে আপনি দেখালেন যে আমি তেল ভরেছি বাস বাকি পয়সাটা আপনার পকেটে এলো কর্মবিষয়ে দুর্ঘটনা ঘটলে তার চিকিৎসার দায়িত্ব কোম্পানি নিয়ে থাকে গাড়ি দুর্ঘটন হলে তার খরচ কোম্পানি বহন করে থাকে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 এটা কি হলো এটা এক প্রকার বড় খেয়ানত এবং জালিয়াতি যার ফলে আপনি কোম্পানির নোকসান করেন যেটা আপনার ঘাড়ে যেত সেটা আপনি কোম্পানির ঘরে চাপিয়ে দিলেন এটাও এক প্রকার বড় জালিয়াতি দুই জায়গা বা দুই সময়ের কর্মদায়িত্ব নিয়ে চুক্তি করে তা যথার্থরূপে পালন না করে পূর্ণ বেতন খেয়ে যায় কিভাবে একই সময়ে আপনি দুই জায়গা চাকরি নিয়েছেন দিয়ে এখানেও খানিক সামাল দেন ওখানেও খানিক সামাল দেন নিশ্চয়ই দুটো ঠিক মতো একসঙ্গে পালন হবে না এমনও কাজ আছে যে কাজ একসঙ্গে করা যায় সেই কাজ নিয়ে আপনি এখানেও করছেন ওখানেও করছেন দুই মসজিদের মত জানে মসজিদেও বাজান দিচ্ছেন তারপরে গিয়ে মসজিদেও বাজান দিচ্ছেন এমনও অনেক কাজ আছে যে দু জায়গাতে করা যায় তার ফলে আপনি মালিককে ফাঁকি দিচ্ছেন আর যার ফলে যে বেতন আপনি খাচ্ছেন ডবল করে তা আপনার জন্যে হালাল নয় দুই মালিক বা কোম্পানির কাজ নিয়ে একের কাজ অন্যের ডিউটিতে করা এ হারাম এ তো বলাই হলো ডিউটিতে দেরি করে এসে সময় পিছিয়ে সাইন করা ডিউটিতে আপনি আসছেন আপনার সময় হচ্ছে সকাল সাতটা থেকে বিকাল কটা চারটে না পাঁচটা বেশ যাই হোক এখন ডিউটিতে এলেন আপনি আটটার সময় কিন্তু লেখার সময় লিখলেন কটা সাতটা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 এখানে আর সময় লেখা যাবে না কার্ডেই বলবে আপনি কখন ঢুকিয়েছেন আটটার সময় এলে সাতটার সময় লেখা যাবে না আর হাতে লিখলে লেখা যেত এখন কার্ডের সিস্টেম হয়ে গেছে তখন আর উপায় নাই তখন চালাক লোকরা তার পদ্ধতি বের করেছে বন্ধুকে দিল বা সহকর্মীকে কার্ডটা দিয়ে দিলো যখন যাবে তখন তোমার কার্ডটা ভরবে তবে আমার কার্ডটাও ভরে দেবে ঢুকে যাবে এরকমও হচ্ছে জানি না এখানে কোথাও চালু আছে কিনা আমাদের ওখানে আছে তখন বন্ধু কার্ডটা ঢুকিয়ে দিচ্ছে তার মানে আপনি ঘরে বসে আছেন অথচ আপনার হাজির হয়ে গেলো তারপরে এখন আবার নতুন সিস্টেম হয়েছে এই যে এটা বাসমা কি বলে এটাকে এটা কি বলে স্ট্যাম্প আঙুলির ছাপ আর উপায় নেই এই আল্লাহ তালা এমন সিস্টেম করেছেন যে কারো আঙুলের ছাপের সঙ্গে কারো আঙ্গুল এর ছাপ মিলবে না এখন তো ভিসা লাগাবার সময় হ্যাঁ এই যে ইমিগ্রেশন করার সময় আঙুলের ছাপ এখন অপরাধী ধরা বিশাল মানে ব্যাপার আল্লাহ তালার কি সৃষ্টি আজব সৃষ্টি আল্লাহ তালা এমন সৃষ্টি করেছেন যে আঙ্গুলে ছাপের সঙ্গে কারো মিলবে না এই অফিসে অফিসে এখন এমন মেশিন ভরে দেওয়া হয়েছে যখন ঢুকবেন আঙ্গুলে ছাপ দেন বেরোবেন আঙ্গুলে ছাপ দেন আর জালিয়াতি করার এখনও বুদ্ধি বেরোয়নি অবশ্য চোরের চৌষট্টি বুদ্ধি জানি না এর পরে কোনো বুদ্ধি বেরোবে কিনা ধাপে ধাপে এইভাবে মানুষরা নিজেদেরকে কঠিন করে নিয়েছে তার মানে ফাঁকি বাজি সবসময় ফাঁকি বাজি যাবো না ঘুমিয়ে আছি আচ্ছা আমার কার্ডটা ভরে দিও আজি তুমি যে বেতনটা খাবে সেই বেতনটা তোমার জন্য কি হালাল হবে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 বিভিন্নভাবে জালিয়াতি অফিসাররা জালিয়াতে পড়ে অফিসাররা অফিসে এসে ঘুমায় অফিসাররা অফিসে সাইন করে এসে নিজের কাজে বেরিয়ে যায় তাই না অফিসাররা অফিসে কাজে এসে এক একজন আবার বলে মানুষের খাল করি মানুষের হাসপাতাল নিয়ে গেছে অনেক লোককে হাসপাতাল নিয়ে গেছে ঠিক আছে কিন্তু তোমার যে অফিসের চাকরি অফিসের চাকরি অফিসের দায়িত্ব পালন করতে এসে কোরআন তেলাওয়া তো করা যাবে না আমি আল্লাহর ইবাদত করছি এটা কি ইবাদতের জায়গা তুমি বেতন নিচ্ছ বেতনভোগী কর্মচারী তোমাকে তোমার কাজের সময়ে কাজে ডিউটি করতে হবে সেই কাজ বাদ দিয়ে কাজ রেখে দিয়ে তুমি কোরআন তেলাবাদ করবে এটা এই কোরআন তেলাওয়াতে আল্লাহ সন্তুষ্ট হবেন না সুতরাং প্রত্যেককেই যার যার দায়িত্ব সে দায়িত্ব পালন করতে হবে আলা আল্লা প্রত্যেককেই দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্বশীলতা সম্পর্কে কাল কেয়া মতে প্রশ্ন করা হবে ছাড়া হবে না কাউকে তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলে কি না সুতরাং সতর্কতার বিষয় এইভাবে অফিসের কাজে ফাঁকি দেওয়া মোটেই উচিত না এবং কোন কোনো কাজেই রাসুল উহাম বলছেন মান যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেবে সে আমাদের দলভুক্ত নয় ধোকাবাজি চলবে না নার যে চালবাজি করবে যে প্রতারণা করবে যে মানুষের সাথে প্রবঞ্চনা করবে সে জাহান নামে যাবে জাহান্নামের কাজ সব জাহান নামের কাজ মান হামলা আলাই নাসীলা ফালাই সামিন্না যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমার দলভুক্ত নয় ওমান ওমানা মুসলিম শরীফের হাদিস এবং যে আমাদেরকে ধোকা দেবে যে আমাদেরকে প্রতারিত করবে সে আমাদের দলভুক্ত নয় সুতরাং কোনো নবীর উম্মত কোনো প্রকারে জালিয়াতি করতে পারে না এবং কোন প্রকারে ধোকাবাজি করতে পারে না যে পাসপোর্ট ভিসা ইত্যাদি নকল করে যদি কেউ বিদেশে আসে এবং সেখানে উপার্জন করে তাহলে তার যে উপার্জন করবে যে শ্রম করবে যে কাজ করবে সেই কাজের টাকা তার হারাম না কিন্তু নকল করা এবং জালিয়াতি করা হারাম শেষকালে একটা কথা বলে রাখি কাস্টম ফাঁকি দিয়ে ব্যবসা বা শুল্কাদি ফাঁকি দিয়ে বেআইনি চোরা কারবার বৈধ নয় অনেক মানুষ ব্যবসা করে যখন বিদেশ থেকে আসে যায় তখন শুল্ক বিভাগ একটা আছে কাস্টম বিভাগ সেই কাস্টমে নির্দিষ্ট কাস্টম আছে এই মালে এত কাস্টম সোনাতে এত কাস্টম রূপাতে আসতো কাস্টম বা এই মাল আনলে এই কাস্টম নির্দিষ্ট থাকে আপনি সেটাকে ফাঁকি দিলেন তার মানে বিভিন্নভাবে কিভাবে সব ফাঁকি দিয়ে দিয়ে ফাঁকি দিয়ে দিয়ে মাল কী করে পাচার করে কাস্টম অফিসারদের চোখে ধুলো দিয়ে মাল পাচার করে এটাও মুসলিমদের জন্য যায়জ না কোনোভাবেই কেউ কাউকে যেন ধোকা না দেয় যেহেতু ধোকা দিলেই আমি নবীর উম্মত থেকে খারিজ হয়ে যাবো আল্লাহ যেন আমাদেরকে পানাহ দেন আল্লাহ মামিন এখন কিছু সময় বাকি আছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে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 যেগুলো ইসলামের হারামই এখন যদি বলেন টবেকো ফ্যাক্টরি যদি টবেকো হারাম হয় তাহলে টবেকো ফ্যাক্টরি বিকল্প কি হবে টবেকো দুনিয়া থেকে তুলে দিতে হবে এর কোনো বিকল্প হতেই পারে না মদ দুনিয়া থেকে তুলে দিতে হবে এর কোনো বিকল্প হতেই পারে না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 সেখানে সব ইসলামী ওই আছে আসে সেখানে নাটক অভিনয়ও আছে কিন্তু বৈধ অভিনয় যেটা হারাম সেটা হয় না বিকল্প ব্যবস্থা আছে ইনশাআল্লাহ যদি কেউ খোঁজার চেষ্টা করে অমাইয়া যে আল্লাহকে ভয় করবে সে তার জন্য পথ বেরিয়ে যাবে আর একটা বিষয় স্যার একটু আলোচনা করলে খুব ভালো হয় স্যার যে আমরা পাশ্চাত্য দেশগুলো যেমন আরব স্যার হুম পাশ্চাত্যের দেশগুলো অর্থনৈতিক দিক থেকে অনেকই উন্নত এশিয়া থেকে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 শূন্য এক এক তিন দুই এক জিবি তিন চার শূন্য এক শূন্য দুই শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান